मक्का प्रकाशाम ग्रहणर जो सकल के आहवान कर लो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 कठिन परीक्षार मध्य दिए कम बेसि सब सहबा के आजकल रसुल्लामेर दावत प्राथमिक पर्यायर क्या आलोचना कर प्रथम आलोचना शुरू करीब सब दीर्घ तेर बचर माकी जीवने रसल सलाम मानुष के इसलमे दिखे आहवान कर आहवान तर दावत मूल विषय वस्तु क्यू मक्की नाजिल हवा आयात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 তিনি তরুণ সাহাবি আরকাম আবি মিটিং বা এডুকেশনাল সেন্টার হিসেবে বেছে নেন যেখানে তিনি গোপনে সাহাবিদের সাথে মিলিত হতেন এবং তাদেরকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতেন আরকামের সাহাবি আর এই জায়গাটির নাম আমরা জানি দারুল আরকাম হিসেবে দারুল আরকাম ছিল সাহাবিদের ইউনিভার্সিটি আর রসুল্লা সাল্লাই ছিলেন তাদের শিক্ষক প্রকাশ্য দাওয়াতের কিছুদিন পর যখন কোরাইশাহ ইসলামের দাওয়াতকে দমন করার চেষ্টা করে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 अनेक मन आल्लाजगतिकता जदिअ तक जिज्ञासा करें तब अवश्य अल्लाह अतपर कुरु যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অতপর তা তারা মৃত্তি কাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই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 আল্লাহর ক্ষমতার সাথে কাউকে এক পার্সেন্ট শরিক করার নাম হল শেখ মুসলিম আলিমরা তাহিদের ধরনকে সহজভাবে বোঝার জন্য তাওহিদকে তিন শ্রেণীতে ভাগ করেছেন এগুলো হচ্ছে তাওহিদ আর রুবিয়াহ তাওহিদ আল উলুহিয়া এবং তাওহিদ আল আসমা ওয়াসিফাত তাহিদ আর রুববিয়া হল সংক্ষেপে এই বিশ্বাস যে আল্লাহ এই বিশ্বজগত সৃষ্টি করেছেন তিনি এর পালনকর্তা এবং সব কিছুর ওপর তিনিই ক্ষমতাবান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 কিন্তু ইবাদতের ক্ষেত্রে একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ সফর ইহ হুম ইমুমি জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহর জন্য যা আল্লা ব্যতীত অপরকে উপাসরূপে গ্রহণ করেছে এবং যে।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 রসুল্লা আলাইস্লাম যখন তাদেরকে তাদের মিথ্যা মাবুদদের পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে আহ্বান করলেন তাদের অনেকেই বলল যদি সবাইকে বাদ দিয়ে শুধু এক আল্লাহর ইবাদত করি তাহলে এতগুলো মূর্তি দিয়ে আমরা করবোটা কি আল্লাহ রসুল সাল্লু আলাই সাহাবিদের মাঝে তাওহিদের ধারণাকে সুদৃঢ় করেছিলেন তাওহিদ হল ইসলামের সবচেয়ে মূল্যবান সিরা সিরিজের সাথে যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করেছি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 সুরা রাত আয়াত তেরো আল্লাহ তাল আরো বলেন আল্লাহকে চেষ্টা করে যা কিছু আছে নবমন্ডলে এবং যা কিছু আছে ভূমন্ডলে এবং তারা অহংকার করে না সুরা আয় উনপঞ্চাশ পূর্ববর্তী আল্লাহ কোরআানে আর তোমার প্রভু ভালো জানেন তাদের যারা আছে মহাকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে আর আমরা নিশ্চয়ই কোনো কোনো নবীকে প্রাধান্য দিয়েছি অন্যদের উপরে আর দাউদকে আমরা দিয়েছিলাম জাবুর সুরাবানী ইসরায়েল আয়াত পঞ্চান্ন আল্লাহ তালা আরও বলেন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 আর নিশ্চয়ই আমরা তোমার আগে রাসুলগণকে পাঠিয়ে দিয়েছি তাদের মধ্যে কারো কারো সম্বন্ধে তোমার কাছে আমরা বিবৃত করেছি আর তাদের মধ্যে অন্যদের সম্বন্ধে আমরা তোমার কাছে বিবৃত করিনি আর কোনো রাসুলেরই কাজ নয় যে তিনি আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন নিয়ে আসবেন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 وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ذَلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا فِي আকবর ইন্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 জান্নাত এবং জাহান নামের ব্যাপারে কোরআনে অনেক আয়ত আছে এর মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করছি যেমন শুভ ন হি খৌফ সূরি ফিস الله কফি হি উখ্র ইদ হুমকি মুহদ وَالَّذِينَ آمَنُوا وَالشُّهَدَاءُ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ وَفِيَتْ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ সি কলীন কফ ইহন হত ইল জ ফুটি হাত ও কল লহুম খজন তু হল হুম খজন তু হলমিয়তি খুম রুসুলুম লুনা লাই খুমতি রব্বি খুম জিরো কুম ওয়ুন খুম লি পৌ মি কুমু বল অল কিংক তিল দুখ রো আবজ নম খি হবি সমস্ব তিল দু বহানিদিন ফি হবি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 চোলমালি বিলহক্তিহম দু লি রিল তারা আল্লাহ কে চর্থ রূপে পৌঁছে নেই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 অন্য সকল সত্তায় ত্রুটিপূর্ণ সৃষ্ট এবং তারা মানুষের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না সকল ক্ষমতা আল্লাহর তাই তার আদেশ অন্য সকল কিছুর উপরে প্রাধান্য পাবে দুই আল্লাহর হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে এসেছে কাজে তিনি যা বলবেন সেটা মেনে নেয়া একজন মুমিনের জন্য বাধ্যতামূলক আল্লাহর সুলসাল্লাহু আলাইসাল্লাম হচ্ছেন শেষ নবী তিনি যে সরিয়া এনেছেন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 শেখ ছিল সেই সমাজের নর্ন শেখ কি করে অন্যায় হতে পারে তারা সেটা বুঝতে চাইছিল না কারণ তাদের হাজার বছর সংস্কৃতিতে এই মূর্তি পূজার অভ্যাস ছিল তাদেরই ঘরে জন্ম নেয়া তাদেরই এক সন্তান মোহাম্মদ কি করে তাদের বাপদাদার প্রথার বিরোধিতা করতে পারে এটা নিয়ে তারা অবাক হত আল্লাহ বলেন কোল ক ফির হাজল অলিহত ই হৃদ ই হল শৈ উ জ পল কোলমল উন্ু আর তারা আশ্চর্য হয় যে তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন সতর্ককার এসেছেন আর অবিশ্বাসীরা বলে এ তো একজন জাদুকর ধোকাবাজ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 বস্তুত যারা পরকালে বিশ্বাস করে না তারা আছে শাস্তিতে ও সুদূর প্রসারী বিভ্রান্তিতে সাবা আয়াত সাত এবং আট একবার উবাইবেন খালাফ এক টুকরো হার নিয়েই আল্লাহ রসুলসাল্লু আলহামের কাছে গিয়ে জিজ্ঞেস করল মুহদ তুমি বলতে চাইছ আল্লাহ এই হারের টুকরোটি পুনর্ধিত করবেন রসুল্লিহাল্লাম তাকে সরাসরি মুখের ওপর উত্তর দিলেন হ্যাঁ আল্লাহ তোমার মৃত্যু ঘটাবেন এরপর পুনরুথিত করবেন এবং জাহান নামে নিক্ষেপ করবেন এই ঘটনার পর আল্লাহ তালা আয়ত নাজিল করেন অলম ইন্নক হুমিনুয়ুই মুম মুি অল কুহিল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 তা হচ্ছে তারা বলত কেন একজন মানুষকে নবী হিসাবে পাঠানো হল কেন তারা বলতুহাত লউল উং জি ইল মলকূ সয় কূন মহু ন জিয় কলৈ কুউত কু নু লহু জন্ইয় কুমি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 وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقِ 18. وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ 19. وَكَانَ رَبُّكَ بَصِيرًا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 তারা বলতো এই কুরআন হলো একটি কবিতা যা আল্লাহ রসুল নিজে লিখেছেন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 এবং আল্লাহ তাহলে আরো বলে ইহু কৌল অসু কু অৌলি শিলু ও কৌলিক হিন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 টি পলী বৈ নয়সৈলকিত বিলৈ বসী মিবি أَمْ পূলো নষ্টর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 আমরা অনুসরণ করব আমাদের বাপদাদাদের যাতে পেয়েছি তার যদিও শয়তান তাদের ডেকে নিয়ে যায় জ্বলন্ত আগুনের শাস্তির নম্বর সুরালুকমান গোত্রীয় ক্ষমতার প্রতি লোভ আমরা আগে আলোচনা করেছি তৎকালীন আরব ছিল গোত্রভিত্তিক সমাজ আল্লাহ রসুলসাল্লা আলিয়া এমন একটি বার্তা নিয়ে এসেছেন যা মেনে নেওয়ার অর্থ হল যে কোনো গোত্রের ক্ষমতা আলটিমেটলি রসুল্লাহ সাল্লা হাতে চলে যাওয়া কারণ ইসলাম মানেই হল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 তাহলে তো কবেই তোমাকে অনুসরণ করতাম আবু জাহেলের এই উত্তর শোনার পর মুহাম্মাল এরপর আবু জাহেলা আমি জানি মুহমায় বলছে কিন্তু কি যেন একটা আমাকে আটকে রেখেছে কুসাইয়ের লোকেরা যখন বলল আমরা আন্নাদুয়ার কর্তৃত্ব চাই আমরা কর্তৃত্ব ছেড়ে দিলাম তারা বললো আমরা হিচাবার মালিকানা চাই সেটাও দিয়ে দিলাম তারা বলল আমরা আন্দিলবারের দায়িত্ব চাই সেটাও দিলাম এরপর তারা রিফাদা আর দায়িত্ব নিতে চাইল আমরা তাও তাদেরকে করতে দিলাম এবার যখন আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা সমানে চলে এসেছি এখন তারা বলছে আমাদের মাঝে একজন নবী আছেন আমরা এর সাথে কিভাবে প্রতিযোগিতা করব আল্লাহর কসম আমরা কোনোদিনও তাকে মেনে নিব না নবুয়দের এই পুরো বিষয়টি আবু জাহেদের কাছে নিছক পারিবারিক ক্ষমতার দ্বন্দ্ব দুই পরিবারের প্রতিযোগিতা চলছে কার হাতে ক্ষমতা যাবে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 আর এটাই আবু জাহের ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায় কোরআনে পূর্ববর্তী নবীদের কাহিনীতেও ঘুরে ফিরে একটা ঋণ বাস্তবতা স্পষ্টভাবে প্রতীয়মান হয় সমাজের ক্ষমতাধর লোকেরাই নবী রাসুলদের ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা করে কেন না এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে গিয়ে তারা তাদের ক্ষমতার আসন হাতছাড়া করতে চায় না চার নম্বর পয়েন্ট ইসলাম গ্রহণ করলে তারা আরবে তাদের স্ট্যাটাস এবং কোরাইশা গরিব হয়ে যাবে তাদের এ চাপা দুশ্চিন্তার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন অলম নুমিলহুম হরমৈজ ইলাই তু কুশ ইন্ন لَا আর বলে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 तब अल्लाह सर्वशक्तिमान बार्ताप्रील सदी मुहम्मदीन असलोस मीडिया ডবল অথবা or Facebook মিডিয়া ডাট অর্গ ফেসবুক পেজ ডুড ফেসুক ডেইন ড্রিডিয়া চ্যানেল www.youtube.com/ ডেইন ড্রিডিয়া জি